ইবনু আব্বাস রদুল্লাহ তাল্লতে বর্ণিত নাবি সাল্লাহ সাল্লাম বলেন নিশ্চয়ই তোমাদেরকে হাসের ময়দানে খালিপা বস্ত্রহীন এবং খাতনাবিহীন অবস্থায় উপস্থিত করা হবে অতপর তিনি পবিত্র কোরআনের আয়াতটি তিলবাত করেন অর্থাৎ যেভাবে আমি প্রথমে সৃষ্টির সূচনা করেছিলাম সেভাবে পুনরায় সৃষ্টি করব। এটি আমার প্রতিশ্রুতি এর বাস্তবায়ন আমি করবই সুরাম্বিয়া আয়াত নম্বর একশো চার আর কিয়ামতের দিন সবার আগে যাকে কাপড় পরানো হবে তিনি হবেন ইব্রাহিম আল্লাম আর আমার অনুসারীদের মধ্য হতে কয়েকজনকে পাকড়াও করে বাম দিকে অর্থাৎ জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে তখন আমি বলবো এরা তো আমার অনুসারী এরা তো আমার অনুসারী এ সময় আল্লাহ বলবেন যখন আপনি এদের নিকট হতে বিদায় নেন তখন তারা পূর্ব ধর্মে ফিরে যায় কাজেই তারা আপনার সাহাবি নয় তখন আল্লাহর নেক বান্দা ইসা আল্লা সাল্লাম যেমন বলেছিলেন তেমন আমি বলবো হে আল্লাহ আমি যতদিন তাদের মাঝে ছিলাম ততদিন আমি ছিলাম ते अवस्थार पर्यवेक्षक अपनी क्षमताधर हिकमतवाला सुरा अल मईदा आयत नंबर एक सौ सतर एक